আউ বিি মিনতির রিসি রোহনা নিহি মুম নহুক উল্ল ইনূরী ফি কিতবিখনূ লমসু ইতর তিনু মে বিল আফ বিহল হদী মুহন ও নিসুম অন্য কুম তু কল বিভূ পলাউলা ইদা বালা হুলকু মীন ও নই ল কিউলা ই কু তুমদিনী নো না ই তুম স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 فَنُزُلٌ مِّن حَمِيمٍ وَتَصْلِيَةُ جَحِيمٍ إِنَّ هَٰذَا لَهُوَ حَقُّ الْيَقِينِ فَسَبِّح بِاسْمِ رَبِّكَ الْعَظِيمِ আজকে তাফসীর হচ্ছে সূরা আল ওয়াকিআ আমরা 75 নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত তাফসীর कथा अवश्य मन आज तलाफर जरा विश्वास करतना तक अनेकगुल दलिल प्रमाण दिए बोझाले तुम्हें निजे सृष्टि देख एर परस्य खत खामार आकार जमीन एग्लैन अवस्था देख पानी कथा आगुने कथा सबकि गापाला সব কিছু কথা আল্লাহ তালা বললেন কার জন্য সৃষ্টি করেছি তোমরা এগুলো সব এনজয় করবা দুনিয়ার সমস্ত নিয়ামত তোমাদের জন্য বানিয়েছি এখন তোমরা আমাকে আর মানলা আল্লাহ সৃষ্টি করেছেন সে কথাই শুনতে চাও না কত বড় বিশ্বাস বা তোমরা অস্বীকৃতি দাও যে তোমাদের প্রতি এত কিছু করলেন সে আল্লাহর স্বীকৃতি তোমরা দিতে চাও না তোমরা অস্বীকার করে ফেলো এখন আল্লাহ তালা বলছেন এই যে কোরআন নাজির করেছি আমার রসুল সালের কাছে এই কোরআন যে কি তার কোথায় আছে আল্লাহ তালা বললেন এখন এই মানুষকে একটু কসম করে আল্লাহ তালা গুরুত্ব দিলেন ফেলা উকসেমু বেমাওয়া জুম আমি কসম করে বলি যে যেখানে যেখানে এই কোরআন নাজিল হয়েছে যতটুকুন ততটুকু এর কসম করে বলি নুজুম নাজমের বহু আর এখানে নাজমা কেউ কেউ তারা করেছেন নাজমুয় সাদারুদান নাজম মানে তারা স্টার একটা অর্থ আছে কিন্তু আরেকটা নাজম অর্থ হলো কোরআন যে আল্লাহ তালা নাজিল করেছেন নজুমুল কোরআন কারণ কোরআন অংশ অংশ হয়ে নাজিল হয়েছে পুরো কোরআন একসঙ্গে নাজিল হয়নি কত বছর লেগেছে পুরো কোরআন নাজিল হইতে তেইশ বছর কোনো সময় তিনটা আয়াত কোনো সময় দশটা আয়াত কোন সময় ছোট্ট একটা সুরা এইভাবে নাজিল হয়েছে এই যে নাজিল হওয়া এই খন্ডে খন্ডে হয়েছে খন্ডে খন্ডে নাজিল হওয়াকে অংশ অংশে নাজিল হওয়াকে আরবিতে বলে নুজুমুল কোরআন নাজাল কোরআন মুনাজ্জামান খন্ডে খন্ডে বিবেক হয়ে নাজিল হওয়া যে কোরআন আল্লাহ তালা এটার কসম করে বলছেন আর কোরআন একসঙ্গে নাজিল না হয়ে আল্লাহ তালা যে অংশ অংশ করে নাজিল করেছেন এই দুটার মধ্যে অনেক পার্থক্য আছে কেন আল্লাহ তালা একসঙ্গে নাজিল করলেন না কেন আল্লাহ তালা একটু একটু করে নাজিল করেছেন তেইশ বছর নিয়েছেন কেন পয়লা বছরে যদি পুরা কোরআন শরীফ দিয়ে দিতেন যে পড়েন বুঝেন আর সবাইকে পড়ান আর বুঝান এরকম করতে পারতেন তো আল্লাহ তালা কেন এই তেইশ বছর নিলেন আর একটু একটু করে নাজিল করলেন এর মধ্যে বিরাট রহস্য আছে এর মধ্যে বিরাট যুক্তির কথা আছে কারণ একসঙ্গে দিলে থিওরি মানুষ বুঝতে পারে না কোনটা কখন আমল করবে তার কাছে প্রায়োরিটি ঠিক থাকে না আর আল্লাহ তালা একটু একটু করে নাজিল করেছেন যখন যেরকম একটা পরিবেশ হয়েছে ঘটনা ঘটেছে ওইটার অ্যান্সার কি হবে তখন ওটা নাজিল হয়ে গেলে মানুষের বুঝতে সুবিধা আর রসুল্লাহ কষ্ট দিত ওনাকে সান্ত্বনা দেওয়া লাগবে তখন কিছু আয় নাজিল করে ওনাকে সান্তনা দিলেন এক জায়গায় একটা ঘটনা ঘটেছে ওইটার সমাধান কি হবে ওই সময় আল্লাহ নাজিল করে সমাধান দিয়ে দিলেন এইভাবে করে এটা ভ্যারি সাইন্টিফিক খুবই যুক্তিসঙ্গত কোরআন সময় নিয়ে নাজিল হয়েছে তো আল্লাহ তালা বলেন যে এই কোরআনকে আমি সময় নিয়ে নিয়ে খন্ডে খণ্ডে নাজিল করেছি সেই কাজ তার কথম করে আমি বলতেছি যে এটা বিরাট কসম এবং আল্লাহ করে আল্লাহ করেছেন কোরআনের গুরুত্ব বুঝার কথা বলতেছেন তোমরা কোরআনটাকে একটু বুঝাও গুরুত্ব দাও আর আমি যে কসম করলাম অন্য কিছুর নামে কসম করেন কোরআনের নামে কসম করেছেন তিনি আহ আল্লাহর ঘরের নামে কসম করেছেন তিনি চন্দ্র দিয়ে কসম করেছেন সূর্য দিয়ে কসম করেছেন করেন নাই অশামসে কসম করেছেন রাত্রে কসম করেছেন আমরা তো অনেক কিছু শুনছি অন্য কিছু দিয়ে কসম করা হারাম তো আল্লাহ তালা এই হারাম কাম কেমন করলেন নাউজর এটা তো হারাম আমাদের জন্য আল্লাহ তালা যখন নিজের জন্য কোন কিছু করে নেন সেটা কি হারাম হয় না আর তাহলে বেলা আল্লাহর জন্য হালাল হইলে আমাদের জন্য হালাল করে দিতেন আমাদের আল্লাহ যখন কসম করেন তখন তো কসমের জিনিসটা আল্লাহ থেকে বড় হয় না। সেটা আল্লাহ থেকে ছোট আমরা যখন কসম করি অনেক কসমের মধ্যে বড় হয় অনেকে সে জিনিসটাকে বড় করা হয় কিন্তু আমাদের কাছে বড় হওয়ার মালিক কে আল্লাহ একমাত্র আল্লাহ আকবার আর কেউ বড় আছে আমাদের জন্য না এই জন্যই আমরা যেহেতু বড় বানাবো একজনকে তারই এবাদত করব কসমটা এবাদতের মধ্যে চলে যায় অন্য কাউকে কসম করলে সেরেক হয়ে যায় এইজন্য জন্য আমাদের সেরেক করা লাগে আল্লাহ করা যায় না আল্লাহর তো তা অহিত আর সেরেকের প্রশ্ন আসে না আল্লাহর তো এবাদত করার প্রশ্ন আসে না এই আল্লাহ তালার জন্য এটার মধ্যে কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের জন্য আল্লাহ ছাড়া মা বাবার নামে কসম করা যায় যা বিদ্যার নামে কসম করা যায় ভাতের নামে কসম করা যায় কোনটা নামে কসম করা জায়েজ নাই। আমাদের জন্য শুধু আল্লাহ নামে কসম করতে হবে। তারপরে আসে এখন কসম করে আল্লাহ কোন কথাটা বললেন কথম তো করলেন ব্যাপার কি কি বলতে চান সে কথা এখন আসে নাই তিন নম্বর আয়তে আসতেছে কসম করে যে কথাটা বললেন সেটা হচ্ছে প্রথমে প্রথম আয়তে কসম করলেন দুই নম্বর আয়াতে বললেন কসমটা অনেক বড় কসম করছে কিন্তু তিন নম্বর আয়াতে এবার আসল কথা বলতেছেন যেটা জন্য কসম করেছেন কসম করে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে এই কোরআন হচ্ছে অতি সম্মানিত কোরআন অনেক শানওয়ালা কোরআন কোরআন কারিম কোরআন মানে কি কোরআনের দুইটি অর্থ আছে একটা হলো যে জিনিস পাঠ করা হয় সেটার নাম কোরআন পাঠ্য জিনিস কারা আর কোরআন আর পাঠের কারা আর পড়ার কাজটা ও কোরআন এই যে কোরআন আল্লাহ তালা কিতাবের নাম এই কিতাবখানা কোরআন করিম অতি সম্মানিত পাঠ্য একটা কিতাব এটা কোন ছোটখাটো কোন বই না কোনো গল্পের বই না অত্যন্ত জ্ঞানের সাগর এই কোরআনে করিমের ব্যাখ্যা সংজ্ঞা আলাদালা দিয়েছেন এই কোরআন হচ্ছে কত জ্ঞানের আধার ইয়াসিন, হেকমতে পরিপূর্ণ অনেক জ্ঞানের কথা আল্লাহতালা এখানে সাজিয়ে দিয়েছেন ঢুকিয়ে দিয়েছেন আর এই কথা এত সুন্দর এর মধ্যে কত সুন্দর সুর রয়েছে আপনি যদি ভালো কারি পেছনে পরের নামাজ কত সুন্দর লাগে শেখ সদাই পিছনে নামাজ পড়লে মনে হয় যেন ঘন্টা করুক রুকু আর এই প্রত্যেক দিনে কতবার পড়লেন আপনি যারা মাসা রেগুলার খতম দেন রমাদানে খতম দেন পড়তে পড়তে কয় পড়ছেন এই পর্যন্ত কেউ পঞ্চাশ বার কেউ একশো কেউ খতম দিয়েছেন মাসা আল্লাহ বিরক্ত লাগে তাই না কি আকর্ষণ এতবার পড়লাম এত এত আকর্ষণ এখনো আছে। পাঁচশো বার পড়েছেন হাজার বারো পড়েছেন অনেকে আছেন কয়েক হাজার বারো পড়েছেন মাসা আল্লাহ কিছু নেবন্ধা আসেন কিন্তু দুনিয়াতে কোন বইটা আছে। একবার পড়লেন দুইবার পড়লেন তিনবার পড়লেন পাঁচবার দশ বার পড়ার পর এইবার আর পড়তে মনে যায় দূর বিরক্ত লাগে কিন্তু কোরআন এই বিরক্তি আসবে না এটা তো কারি এটা তো অতি সম্মানিত এটা মহাগ্রন্থ এটা স্বাভাবিক কোনো বই পুস্তক নয় আর এই কোরআন কে আল্লাহ তালা আমাদের কাছে দিয়েছেন আমানত আজকে আমরা কোরআনকে মানে জেলাওয়াত করতে পারছি আমাদের হাতের সামনে এসে গেছে এটা ছিল কোথায় কোথায় ছিল এই কোরআনটা নাজিল হয় নাই শুধু আয়াতিলাম রসুলছেন তাই না কোন বই আকারে নিয়ে আসছিলেন এই যে কোরআন আসে এরকম তো করেন নাই তো অরিজিনালি কোথায় এটা ফি কিতাব মাকনুন এটা এমন কিতাবের মধ্যে লেখা আছে মাকনুন খুব হেফাজতের মধ্যে আছে সুরক্ষিত আছে এই মাকলুনের আরেকটি অর্থ এসেছে এটি মহাসম্মানিত একটি কিতাব তোর আন যেটা লাওহ মাহফুজে আছে লাওহ মানে কি বোর্ড যেখানে লেখা হয় কিছু কাগজের মতো বইয়ের মত কিন্তু কাগজ না কাগজটি যে দামি জিনিস তার নাম হচ্ছে লাওহ বলা লাডকে এই যে স্লেট আছে বোর্ড আছে লেখার জন্য সাইন বোর্ড আছে ওখানে এই বোর্ড বোর্ড আছে ওখানে লাউ আর মাহফুজ হলো খুবই সংরক্ষিত খুবই হেফাজতে যে জিনিসটা আছে আল্লাহ তালা তার কিতাবকে অনেক হেফাজতে রেখেছিলেন কোথায় অনেক আর সে আজিমের কাছে লাউ মাহফুজে রেখেছেন কতদিন তেরো এই কিতাব আলার কাছে সেখানে সংরক্ষিত আছে আর এই কিতাব আল্লাহ তালা পাঠিয়েছেন পনেরোশো বছর আগে হাজর জিব্রাহের মাধ্যমে কার কাছে মোহাম্মদ রসুল সাল্লা কাছে পাঠিয়েছেন শুধু ওনার কাছে না আরো আরো উদ্দেশ্য আছে আমাদের জন্য পাঠিয়েছেন ওনার মাধ্যমে পাঠিয়েছেন কিন্তু আমরা সবাই এই কিতাবের আজকে পড়ার উপযুক্ত হয়ে গেছি হকদার হয়ে গেছি আল্লাহ তালা আমাদেরকে পছন্দ করেছেন এই কিতাব বলা আমরা হয়ে যাব আমরা আহ কোরআন হয়ে যাব তো এই কোরআনটা যে আমাদের সামনে আসে এটার কিমত কি আমরা বুঝতে পেরেছি সে কথা মনে করিয়ে দিচ্ছেন তোমরা জানো কোন কিতাব তোমাদেরকে দিয়েছি কোন কোরআন তোমাদেরকে এই কোরআন তো জাতা কোন কিতাব না জানত না কোন কিতাব না এটা কোরআন উল করিম এটা কোরআন উল মজিদ হ্যাঁ মাহফুদ কিতাব মকনুন ুন এত সংরক্ষিত এত দামি জায়গায় এত সুরক্ষিত করে তাকে রাখা হয়েছে এত যত্নে রাখা হয়েছে এত কিমত জিনিস তোমাদেরকে দেওয়া হয়েছে হে মানুষ তোমরা কোরআনে কিমত মত বোঝার চেষ্টা করা আজকে কোরআনে কিমত বুঝতে পেরেছি মুসলমানদের অনেকে তো এটা তেলাবাদ করলেন না শিখলেন না অনেকবার বলেছি আমাদের দেশে একটা মকতবের সিস্টেম ছিল সব বাড়িতে বাচ্চারা সকালবেলা মক্তবে যেত আর শহরে বন্দরে সকাল সকাল স্কুল করায় মতব্য দিতে পারে না বিকালবেলা কোনো কোনো জায়গায় মসজিদে অথবা কোন কোনো জায়গায় টিউশনই প্রাইভেট করে পড়িয়ে হলেও বাচ্চাদেরকে শিখানো হতো এখন আস্তে আস্তে দেশে আপনারা তারা যাওয়া আশা করেন বিশেষ করে ঢাকা শহর এবং শিক্ষিত সমাজ যেখানে আছে। কোরআন পড়ার ব্যবস্থা এখন আমাদের শিক্ষিত সমাজ থেকে উঠে গেছে সকালেও মক্তব্য নাই বিকালেও কোরআনের শিক্ষক ঘরে আসে না আসে গানের টিচার সারে গা মামা এইগুলা শিখায় এখন অভিজাত এলাকায় গেলে শিক্ষিত সমাজে গেলে তাদের বাচ্চারা আর কোরআন পড়া শিখতেছে না প্রথম দিকে মুরবীরা অনেকেই গ্রামে কোরআন শিক্ষার সুযোগ গেছে ঠিক না। তারপরে মুরব্বীরা আপনারা যারা শিখতে পারেন নাই বা অল্প শিখেছেন আপনারা আপনাদের ছেলে মেয়েদের শিক্ষার জন্য প্রায় গ্রাম এই গে প্রত্যেক জেলায় ডিস্ট্রিক্টে আমরা কোরআনে টিচার পেয়েছি এবং সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন কোরআন শিখতে পেরেছে এখন আরেক জমানা চলে আসলো এখন আর আমাদের দেশের বাচ্চা কাচ্চারা অনেকে কোরআন না শিখেই বড় হয়ে যাচ্ছে এক নম্বরে শিখা হচ্ছে না দুই নম্বরে শিখা হয়ে গেছে ছোটকালে তারপরে ভুলে গেছে এরকম সংখ্যা কিরকম আছে দুই চারজন নাকি বহু সংখ্যক যত লোকে প্রাইমারি স্কুলে বা মক্তবে শিখে মনে হয় কমপক্ষে ফিফটি পার্সেন্ট ভুলে যায় এখনো প্রচুর লোক আমার কাছে আসে একটা দোয়া শিখে দেন এই মুসিবকে ভুলে যাওয়াটা শিখার পরে ভুলে যাওয়া এটা হলো আরেক অপরাধ না শিখে এক অপরাধ এরপরে শিখে ভুলে গেছি এই দুই নম্বর অপরাধ কোরআনকে আমরা সম্মান দিলাম না তিন নম্বরে আচ্ছা ভুলে যাই নাই কিছু মনে আসে কিন্তু পড়ি না অলসতা করি সহজে পড়ি না। রমাদান আসলে পড়ি তারপরে মাঝে মধ্যে পড়ি কিন্তু সময় নাই কি করবো ব্যস্ত আসি এত কাজ কাজকর্ম এত ব্যবসা বাণিজ্য এত চাকরি বাকি এত সংসার দুনিয়াদের ঝামেলা সময় কই সময় কই কই আমরা তিন নম্বরে লেখাপড়া করি না হ্যাঁ আল্লাহ তারা কোরআন তেলাওয়াতের কথা এতবার কোরআনে পাকে বলেছে কোরআনকে তেলাওয়াত করান কোরআন তেলাওত করো কোরআন তেলাবাদ করতেই হবে প্রত্যেক দিন চার নম্বর হচ্ছে তেলাবাদ যারা করি খতম দেই শুধু রমাদানে বিশেষ করে খতম দেই। খতম দেওয়ার চিন্তাই করি কোরআন এর মধ্যে কোরআনকে ভালো করে একটু আসতে ধীরে সুন্দর করে পড়া তজবিদকে সহি করা ভুল তজবিদ পড়ে গেলাম অনেকে সারা জীবন এরপরে দ্রুত গতিতে খতম করা টার্গেট থাকে এমন কি খতম তারাবি যখন করি কত তাড়াতাড়ি খতম হবে এই চিন্তা শুধু এটা কি আপনাদের একটু কষ্ট হয় কিন্তু আপনাদের মনে আনন্দ না। আলহামদুলিল্লাহ যে কোরআনের মাখ্রাজ আদায় করে হক আদায় করে তালাবাদ হচ্ছে আর আশেপাশের অনেক মসজিদ আছে দ্রুত গতিতে মারে কি টান মারে এক আরব পাশের এক মসজিদে নামাজ পড়েন আমাদের এখানে বেশি পড়লেন একদিন দুই দিন তিনি কোন এক নাম বলতেছি না কোনো এক মসজিদে আসে পাশে এক মসজিদে তারাবি নামাজ পড়তে গেছেন বলে যে দুই চার একাত পড়লাম ইমাম সাহেব আমাকে বললেন এসে ক দুই চার একাত পড়লাম আমি তো আরব মানুষ আমি তো বুঝি কি যে হবে সাহেব পড়লেন আমি বুঝতেই পারলাম না কি পড়লেন আমি বুঝতেই পারলাম না পরে কয়ে আমি আর সহ্য করতে পারলাম না কোরআনের প্রতি এত জুলুম করা হচ্ছে এত তাড়াতাড়ি পড়তেছে হাফিজ সাহেব এত দ্রুত গতিতে আর সবাই উঠা পশা রূপাই করতেছে আর এই দ্রুত আমার তো কষ্টের দান শেষ আমি তখন চার জায়গাগার পরে দাঁড়িয়ে গেলাম যে আমার একটু কথা আছে হামিদ সাহেব আপনি যে এত দ্রুত গতিতে পড়েন আমি তো কিচ্ছু বুঝলাম আমি তো আরব মানুষ আপনার পড়াত আমি শব্দগুলো ঠিক মতো না এত তাড়াতাড়ি পড়তেছেন তার জীবন কোথায় গেলে কি অবস্থা তো কেউ কোনো কথা নাই একজন ইমাম সাহেব আমি ইশারা করি বললো নামাজ এই বুঝি তারাবু এই আকারেখারি দ্রুত করিতে ফরফর করি পড়ে গেলাম কিন্তু আল্লাহ তালাতে ফরফর করে শুধু পড়ে নাজির করেন নাই হ্যাঁ তাদাব্বর করতে বলেছেন তাদ্বর উনাল কোরআন আরবি ভাষাও শেখা দরকার যারা উদ্দূর পারি নাই কমপক্ষে শব্দগুলো ঠিক উচ্চারণ হোক কিছু তো বোঝা যায় এটা আসতে ধীরে পড়লে আর দ্রুত গতিতে কিছুই বোঝা যায় না এইগুলো তারাবির কথা তাড়াতাড়ি খতম করার চিন্তা তাড়াতাড়ি খতম করার চিন্তা করবেন না আর রমাদান অনেকেই মনে করে খালি খতম করলেই লাভ খতম করলেই লাভ খালি এই চিন্তা করেন খতম করলে লাভ তো হবে কিন্তু খতমের মতো খতম করলে লাভ হবে যা তা খতম করলে লাভ হবে না এখন যা তা খতম না করি আপনি খতম করতে গেছেন দেখাতে টাইমি কোলাইলো না পঁচিশ পাড়ায় এসে আটকে গেলেন শ্বাস হয়ে গেছে ঈদের চাঁদ উঠে গেছে আফসোস করার দরকার আছে আমি চেষ্টা করছি আলহামদুলিল্লাহ শহীতরিকায় পড়ছি বিষ পাড়া পড়ছি আর পারি নাই কোনো অসুবিধা নাই রমাদানে পরে সুন্দর করে পরিশ্বাস করে দেব দ্রুত গতিতে খতম করতেই হবে এই কথা আপনাকে কে বলছে কতটুকুন সময় নিয়ে কি পরিমাণ সময় দিলেন এটা হইল আসল কদ্দুর পড়লেন এটা আসল না কদ্দুর পড়লেন এটা আসল না আসল কি কি পরিমাণ সময় নিয়ে সুন্দর করে পড়লেন এটাকে আল্লাহ তালা দেখবেন একজনে এক পাড়া পড়লেন একেবারে পনেরো বিশ মিনিটে আর আরেকজনে পনেরো বিশ মিনিট লাগাইয়া তিন পিসটা পড়লেন খুব হক আদায় করে মাখরা আদায় করে তাজবি আদায় করে কোনটা আল্লাহ বেশি কবুল করবেন তিন পিসটাকে আল্লাহ বেশি কবুল করবেন এটা কি আমাদের বুঝে আসবে এটা বুঝে আনা দরকার আছে তাহলে পড়ার কথা এরপরে আমরা সারা জীবন খতম করলাম কিন্তু আনির মধ্যে আল্লাহ তালা কি বলেছেন মেসেজ কি দিয়েছেন জান্নাতের কি নিয়ে আমাদের কথা বলছেন মনে মধ্যে আগ্রহ পায়নাতে যাওয়ার জন্য ওই সময় আল্লাহ আদার দিবে কেমনি পানিশমেন্ট দিবে ফের তারা কিরকম করে শাস্তি দিবে এগুলো শুনে কাঁদিয়ে আল্লাহর কাছে পানা চায় এগুলো করা লাগে কনসে পড়তে পড়তে রাসুল্লাহ নামাজের ভিতরে পড়লে নামাজের বাইরে কোন তালাত করলে এগুলো করতেন খালি পড়ে দৌড় দিতেন না বুঝতে হবে এগুলো পড়া ওই সময় চাওয়া আর আমলের জন্য আমার নিজের জীবনে কোরআনের ঠিকমতো হচ্ছে বলেছেন যে এই কোরআন কি জিনিস তোমরা কি বুঝতে পেরেছ কত বড় দামি নিয়ে আমত দিয়েছি হাইডি মুসলিম উম্মাহ এই কোরআনকে আজকে বর্জন করে ফেলল আমল করে নাই জান আমার এই কম আমার কোরআন কে বর্জনের বিষয় বানিয়েছে তাদের আমলের মধ্যে ঢুকায় নাই তাদের চর্চার মধ্যে আনে নাই বর্জন করেছিল যদি আল্লাহ রসেল আপনার বিরুদ্ধে মামলা করে ফেলে আমার বিরুদ্ধে এই জন্যই তো আল্লাহ তালা কোরআনকে নাজিল করেছিলেন মুসিব উম্মা আল্লাহ কাছে কি জবাব দিবে কোন দেশে কোরআনের শাসন ব্যবস্থা কায়েম আছে সেই দেশের কথা বলেন কোথায় নাই একাটা দেশে আংশিক আছে পরিপূর্ণ কোরআনের সমাজ কায়ে করার কোন চিন্তা নাই করা অর্থ পড়া বুঝা তোর সমাজটা একটা বাদ গেলেই আমাদের বিরুদ্ধে মামলা হয়ে যাবে আল্লাহ মাফ করুন এই কোরআনকে আল্লাহ তালা এত দামি করেছেন সম্মানিত করেছেন যে এই কোরআনকে টাচ করে না পবিত্র হাত ছাড়া অন্য কেউ পবিত্র লোকজন ছাড়া এই কোরআনকে টাচ করে না করতে পারবে না এই কথার অর্থ কি এটা নিয়েও অনেক তাফসির হয়েছে একটা তাফসির হয়েছে এই যে কোরআন যে লাউ মাহফুদের মধ্যে আছে আকাশে আকাশের অনেক উপরে আরশ আজিমের কাছে যেখানে অরিজিনাল কোরআনটা আছে যেখান থেকে আসছে কোরআনকে আমাদের আগে আবার সেখানেই ফেরত যাবে কিন্তু ওই যে অরিজিনাল জায়গায় যে কোরআনটা আছে সেই কোরআনটাকে টাচ করে না ফেরেস্তারা ছাড়া অন্য কেউ ওই যে কোরআনকে আছে ওটা কিন্তু আমাদের হাতে নাই আমাদের হাতে এই কি দাওয়া আছে কাগজওয়ালা সেই বোর্ড কি আমরা হাত দিতে পারি ওখানে শুধুমাত্র ফেরেস্তাদের বিচারণ আছে তাদের দেওয়া তারা টাচ করতে পারে আর কেউ না এটা একটা তাহলে বলতে চান যে কোরআন ফেরেস্তারা টাচ করে মাত্র ওই কোরআন তোমাদেরকে দিয়েছে সাবধান এটাকে যত্ন করা হেফাজত করো গুরুত্ব দাও আর একটি অর্থ এসেছে যে এর অর্থ ফেরেস্তারা হতে পারে কিন্তু মানুষ যারা তারা পাক না হয়ে এ কোরআন ধরতে পারবে না দুনিয়ার মধ্যে কোরআনের কপি হাত দিতে হলে পাক হওয়া লাগবে না পাক মানুষ কোরআনে হাত দিতে পারবে না এটার অর্থ কি বুঝলেন এটার অর্থ বলেন দেখি কি বুঝছেন অনেক কথা আছে দেখা নেয় সবগুলোই ঠিক এর তাফসিরে অনেকগুলো কথা আছে কেউ কেউ তাফসির করেছিল অমুসলিমদের হাতে পিওর আরাবি কোরআনটা দেওয়া ঠিক না কারণ তাদের দিলে ভিদের ইমান না থাকার কারণে কুফরি থাকার কারণে নাপাকি আছে। আসে গোসল করলেও নাপাকি যাবে না এক নম্বর দুই নম্বর এটা দুই নম্বর বলি ফেরস্টাদের এক নম্বর আর নন মুসলিমরা অরিজিনাল কোরআন ধরবে না যেটা শুধু পিওর অ্যারাবিক তবে যদি তরজমা থাকে তাফসিল থাকে ইত্যাদি তাহলে তারা ধরতে পারবে এই জন্য নন মুসলিমকে ইংলিশ কোরআন দেওয়া যায় এমনকি ইংলিশ অ্যারাবিক মিক্স থাকলেও দেওয়া যেতে পারে যদিও শুধু ইংলিশ দেওয়াটা ভালো পিওর অ্যারাবিকটা না দেওয়াটাই ভালো পিওর যদি শুধু অ্যারাবিক থাকে ইংলিশ নাই এটা না দেওয়াই ইংলিশ বাংলা না থাকে না দেওয়াই ভালো দুই নম্বর এটা নম্বর তিন নম্বর হলো যে পাক পবিত্র লোক ছাড়া কোরআন টাচ করবে না পাক পবিত্র লোকের অর্থ কি কেউ কেউ বলেছেন যে ওজু না করলে তো শরীর পাক হয় না এই বিনা ওজুতে পিওর অ্যারাবিক কোরআন পড়া ঠিক নয় অজু করেই আমরা কোরআন তালাবাত করব। তবে যদি কেউ তাফসির পড়েন ইংলিশের তরুমা পড়েন অজু করে হতে বসছেন এখন অজু চলে গেছে ওগুলো কন্টিনিউ করা যায় যেহেতু আরবিকটা না যেটা শুধু পিওর আরাবিক সেটার মধ্যে অজু শর্ত আর বাংলা তর্জমা ইংলিশ তর্জমা উর্দু তরজমা তাফসির এগুলো কিছু থাকলে এমনকি আরবি তাফসির যদি আরবিতেও লেখা থাকে সেটাও পিওর কোরআনের হুকুমের থেকে একটু কমে আসে ওইটা বিনা উজোতে ইচ্ছা করলে পড়া যায় যদিও আবার কেউ কেউ বলেছে না স্বামী স্ত্রীর মেলামেশা হয়েছে অথবা স্বপ্নদোষ হয়ে গেছে গোসল ফরাজ হয়ে গেছে এখন করামশ ভেতর হলে কি করতে হবে গোসল করতে হবে বিনা গোসলের লোক করামস ধরতে পারবে না তো এই জন্য অনেকে বলেছে যে গোসল ফরজ থাকলে আর উজু না থাকলে যাবে এটা কেউ কেউ বলেছেন সবাই না মেজরিটি ইমাম বলছেন যে না গোসল ফরজ থাকলে পড়া যাবে না না থাকলেও পড়া যাবে না আর কোন করে ইমাম বলেছেন যে না উজু না থাকলে এত করা পড়ি না ভালো অজু থাকাটা তবে গোসল ফরজ হইলে না করে তাজ করা যাবে না তো গোসল ফরজের সঙ্গে চলে আসে আবার মহিলাদের যখন একটা নাপাকের সময় আসে মাসে মাসে ওই সময় তারা কোরআন শরীদ ধরতে পারবেন না তবে না ধরলে পড়া যাবে কিনা ফরজ গোসল অবস্থায় কোনো মতেই পড়া যাবে না সব ইমাম একমত কিন্তু মহিলাদের মাসিকের অবস্থায় ইমাম আবু হানিবা বলছেন পড়া যাবে না কোন কোন ইমাম বলছেন যে পড়তে পারবেন তবে ধরতে পারবেন না কারণ আল্লাহ তালা তো পড়ার কথা নিষেধ করেন না। বলছেন ধরার কথা ওনারা শাব্দ টাচ করা যাবে না পড়তে যাবেন এটা তো বলা হয়নি হ্যাঁ তো এগুলো নিয়ে অনেক একতলাফ হয়েছে তো কিছু কিছু আইডিয়া আপনাদেরকে দিলাম কিছু ক্লিয়ার হয়েছে আপনাদের আল্লাহ কোরআনের বর্ণনা শেষ হয় নাই কোরআনের মহিমা আল্লাহ তালা কন্টিনিউ করতেছেন গাওয়া জিল্লা তানজিল উমির রবিল্লা আলমী আমি বললাম সুরক্ষিত আছে এটা না পাক কখনোই টাচ করে না করতে পারবে না আর কার কাছ থেকে নাজিল হয়েছে আলামিন। জানস্ত বিশ্বের যিনি সৃষ্টি কর্তা রব পালন প্রভু সমস্ত কিছু যিনি মালিক সেই মালিকের কাছ থেকে আসা নাজিল করা কোরআন কাজেই কোরআন মানি না বললে তোমাদের কত বড় অন্যায় চিন্তা করে দেখেছ হ্যাঁ এই কোরআন এমন জিনিস যেটা আল্লাহর কাছ থেকে এসেছে যারা কাফেররা মানে না কিন্তু আফসুসের বিষয় আজকে মুসলমানরাও কোরআন মানে না মুসলমানদের বিরাট অংশ কোরআন মানতে চায় না মানে না অর্থ কি কোরআনের যেকোনো হুকুম যদি না মানে তাহলে কোরআন না মানা হয়ে যায় বলে কোরআন তো মানি ঠিকই আছে কিন্তু এমনি তেলাবাদ করলে রমজান এটাও ঠিক আছে যদি বলে কোরআনের আইন কায়েম করা হবে ওরে বাবা এটা পলিটিক্স হয়ে গেলে এটা মানি না তালে কোরআন মানা হলো আল্লাহ বলছে যে আমাদের শাসন ব্যবস্থা কেমন হবে এই কথা আল্লাহ পাকে বলছেন না নাই। কা যারা কোরআন অনুযায়ী করে না শাসন ব্যবস্থা পরিচালনা করে না তারা কাফের হয়ে যাবে এ কথা কে বলছেন আল্লাহ তো যে পলিটিশিয়ানরা এই কথা মানে না তাদের কি কোরআন মানা হয় যতই তারা মুখে দাবি করুক অন্তরে কাজে কোরআন মানা অস্বীকার করা হয়ে গেল তাদের বিরুদ্ধে মামলা হয়ে যাবে নিশ্চিত এই যে এখন কোরআন এই কথাগুলো আমি করছি আমার এই কথাগুলো তোমরা মানছ না আমার কোরআন মানোনা আর এই যে কথাগুলো এখন বললাম আমার কাছ থেকে নাজিল হয়েছে এইগুলিগুলোকে তোমরা মানবে না এই কথা আসা বিহাদ আল হাদিস এমন কথা যেটা আমি কিতাব রেখেছি যেটা আমি লাউ মাহফুজে রেখেছি যেটা কোনো না কথা না যেটা আল্লাহ থেকে মানতে তোমরা অস্বীকার করছো কত বড় ক্রাইমরা জানো জালুন আর তোমাদেরকে যে রিজেক দিয়েছি সুন্দর সুন্দর রিজেকের কথা গত সপ্তাহে তার আগে তাফসি শুনছি আমরা এত সুন্দর সুন্দর ফল মূল খাদ্য দ্রব্য গোস্ত মাংস সবকিছু আল্লাহ খাওয়ালেন খেয়ে আমরা আল্লাহ তা না করে আল্লাহ না করছি বলেন অলুন যে রিজিক তোমাদেরকে দিয়েছি এগুলাকে ব্যবহার করো আন্না কুম তুকারি দেব রেজিকের সুক্রিয়া আদায় না করে বরঞ্চ আমার অস্বীকার করলা আমার সুখ স্বীকৃতি দিতে তোমরা রাজি না। আমাকে স্বীকৃতি দিলা না আমার কোরআনকে মানলা না এটা শুকর গুজার হলা। আমি কি করলাম তোমাদের জন্য আর তোমরা আমার প্রতি কি আচরণ করলা তোমাদের কিছু করলাম আর তোমরা আমার কথাই না আমার কোরআনকে তোমরা প্রত্যাখ্যান করে দিলে এমন কি আল্লাহ এই রেজিকের ব্যাপারেও আসছে এই যে রেজিক যখন আল্লাহ তালা দেন এই যে আল্লাহ মানুষ স্বীকার করে মানুষ আল্লাহ বলে নিয়ামত খেয়ে দে আবহাওয়া খেয়ে এত সুন্দর আলো বাতাস খেয়ে এত সুন্দর চন্দ্র সূর্যের আলো খেয়ে মানুষ আল্লাহ স্বীকৃতি আল্লাহর প্রতি গ্রেটফুল হয় না শকর আদায় করে না আলহামদুলিল্লাহ বলে না যখন আরও দেশে বৃষ্টি হয় জাহেলা বলতো মুতের না বেনু একাদা বৃষ্টি হয়েছে কি জানো ওই যে অমুক তারকা আছে অমুক তার মধ্যে দেবতা আছে তার কারণেই বৃষ্টি হয় ওই দেবতাকে ডাকিমিনালেদাল জোহান জাহেদেবিনালেদাল জোহান ইরাজি বলেন যে সোদাই বিয়ার সময়ে তিনি একবার আমাদেরকে নামাজ পড়ালেন সকাল বেলা ফজর নামাদের ইমাবতি করলেন তারপরে একটু বৃষ্টি হয়েছিল সেদিন রাত্রের বেলায় সেই প্রসঙ্গ উল্লেখ করে তিনি ফজরের পরে আমাদেরকে বয়ান করলেন বললেন হালতা তোমরা জানো একটু আগে আল্লাহতালা আমাকে কি বললেন কি বয়ান আমাকে পাঠালেন বৃষ্টি হওয়ার পরে কল আল্লাহু রাসুল আল্লাহ বললেন আল্লাহ এবং তার রাসুলি ভালো জানেন কি খবর আপনার কাছে আসছে এখন এই মুহূর্তে ঠিক মতো হয় আর কিছু লোক কুফুরি করে বসে যে ব্যক্তি আমার উপর আমি বৃষ্টি দিলে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ কত মেহরবানি করে বৃষ্টি দিলেন পানি দিলেন সারা দুনিয়া শুকায় গিয়েছিল পানি নিয়াম পেলাম আলহামদুলিল্লাহ শুকর আদায় করলো সে আমার উপর ইমানদার হয়ে গেলো আর তারকা তারা এগুলোর উপরে কাফের হয়ে গেল। আমরা তো আল্লাহর উপরে ইমানদারা সবার উপরে কাফের মানে অন্য কারো উপরে ইমান না ইমান কারো উপরে আছে তো আমরা আল্লাহর উপরে মমেন বাকিদের উপরে কি কাফের এই কাফের ঠিক আছে যে আমরা বিশ্বাসী আল্লাহর প্রতি আর সবাইকে সবার প্রতি কি অবিশ্বাসী এই কাফের অর্থ ভুল বুঝবেন না এটা ঠিক আছে আর ও আম্মা মান কলা মু আর যে ব্যক্তি বলে ও মুখ তারা এসে বৃষ্টি দিয়ে গেল তারার মধ্যে যে দেবতা আছে সেই দেবতা তারা বৃষ্টি দিয়ে গেছে সেই ব্যক্তি আমার প্রতি কাফের হয়ে গেল আর ওই তারা দেবতার প্রতি বোমেন হয়ে গেল। আরব দেশে এরকম বৃষ্টির দেবতাকে তারা ডাকত আমি ছোটকালে রংপুর ছিলাম বলেছি আপনাদেরকে মমেন সিং এর লোকেরাছিলেন খরা বৃষ্টি হয় না বৃষ্টি হয় না বৃষ্টি হয় না বৃষ্টি না হইলে আমরা কি করি বলেন তো নামাজ পড়ি নামাজের নাম কি সলাতুল নামাজ মনে আছে খদববা আছে নামাজ আছে দোয়া করে আল্লার কাছে যুবতী মহিলারা কলস ভরে পানি এনে তারা ওই কলস দিয়ে পানি এই মাটির মধ্যে ফেলে দিয়ে তারা গান গাইলো কলস এই কেমন নাচানাচি করলো আর কি মাটির মধ্যে গড়া গড়ি খাইলো বৃষ্টি আনার জন্য আর মনে পরে এই দেবতাকে ডাকছে অলমোস্ট হিন্দু কালচারের অংশ সেখানে ছিল এভাবে আর অব এরকম করে তারা বৃষ্টির দেবতাকে ডাকতো হিন্দুরাও ডাকে কত কয়েকদিন আগে পত্রিকা পড়তেছিলাম পড়তে ছিলাম কি খবর কেউ পড়ছেন কোন পত্রিকা পড়লাম ভারতের কোন অঞ্চলে বোধহয় রাজস্থানের কোন এলাকায় হিন্দুদের একটা এলাকার মধ্যে বৃষ্টি হচ্ছে না বিধায় তখন বৃষ্টির দেবতাকে ডাকার জন্য অবিবাহিতা মেয়েরা সম্পূর্ণ উলঙ্গ হয়ে বৃষ্টির দেবতাকে ডাকার জন্য লাঙ্গলের ইয়ে ধরেছে ইয়ে ধরে চাষ করতেছে আর কেউ টানতেছে গরু বাদ দিয়ে এবং এরকম করলে এই দেবতা খুশি হয়ে বৃষ্টি নাদিল করবেন নওয়াজ আমি দেখলাম যে জাহিলিয়াত সেই পনেরোশো বছর আগে আরব দেশে যা ছিল তাই তো আছে দেখা যায় তো এরকম করে মানুষকে আল্লাহ তালা বৃষ্টি দেন আর মানুষ বৃষ্টির দেবতাকে এই ক্রেডিট দেয় এই দেবতা দিয়েছেন তো আল্লাহ তালা বানের রিজিক দিলাম বৃষ্টি দিলাম আমি আর শকর গুজার করো আরেকজনের শকর গুজার করো আরেকজনের দেবতার শকর গুজার করো আর বৃষ্টি দিলাম আমি তো আল্লাহ তালা বান এগুলো করতেছো তোমরা নাশকরি পরিণাম কি হবে জানো শ্বাস প্রসার যেখানে শ্বাস নিঃশ্বাস আটক হয়ে যায় গলার এখানে এসে ওইখানে যখন তোমাদের রু থেকে যাবে শেষ নিঃশ্বাস গ্রহণ করবে তখন দেখতে পাবে ও আং তুম হে না ইদিন তাম দরুন তোমাদের চোখ দিয়ে তখন তোমরা সব দেখবে যে মৃত্যুর ফেরেস্তারা তোমাদের সামনে এসে গেছে তোমরা দেখতে পাবে আহ মৃত্যুর ফেরেস্তারা আমরা তোমাদের এত কাছে আমরা বলতে এখানে ফেরেস্তারা যে আমার পক্ষ থেকে ফেরেস্তারা তোমাদের এত কাছে চলে যায় তোমাদের রুখ কে করার জন্য হে কাপেরা সাবধান এই কুফুর আবাসের কবজা করলে কি তোমার পরিণতি হতে পারে তোমরা তো দেখবে না দেখো না এখন কিন্তু তখন দেখতে পাবে প্রত্যেক কাফের তখন দেখে যে সে তার মৃত্যুর আগেই দেখে যে সে তার মৃত্যু কোথায় হবে আর তার মৃত্যুর পরে ঠিকানা কোথায় হবে জান্নাত হবে না জাহার নাম হবে কোন ধরনের ফেরস্তা আছে তাকে নেওয়ার জন্য নেককার নেতারা আসলে এটা লক্ষণ ঠিকানা হবে কোথায় কালো অন্ধকার হয়ে যায় কঠিন হবে কোথায় জাহান্ন তো তোমরা তখন দেখবি ওই না তাম ধরুন সবকিছু তোমরা তখন দেখতে পাবে হ্যাঁ ডাকবে না যাওয়া লাগবে না কোন কথাবার্তা হবে না এরকম যদি হইতো এরকম কোন দলিল তোমাদের কাছে আছে তোমরা সত্য হয়ে গেলে দেখাও কি প্রমাণ আছে আল্লাহ তোমাদেরকে ডাকবেন না জিন্দা করবেন না হিসাব নেবেন না তোমরা যে বলো এইগুলো কিচ্ছু হবে না এরকমই মনে করে এই দেশে যারা লোকজন আছে মেজরিটি কি মানে করে খাওয়া দাও ফুর্তি করে মরে গেলাম যা মরার আগে খাইতে পারো তাই লাভ মরা পরে কিছু বাকি না আর কিছু নাইটাই আমাদের দেশের যারা আধুনিক শিক্ষিত সমাজের বিরাট অংশ দিন এবং ইমান এবং ইসলামী এলেমের দৌলত থেকে বঞ্চিত তারাও এই চলে গেছে এই লাইনে চলে গেছে আখের কোন চিন্তা মাথায় নাই সমস্ত এই দুনিয়া কিনে এই যে মৃত্যু হয়ে যাবে তোমাদের সবার মরণের কথা মরণের পরে কি হবে এই কথা বলে আল্লাহ কনক্লুড করতেছেন যদি তুমি মরতে পারা ভালো অবস্থায় তোমার বিরাট পুরস্কার আছে আর খারাপ অবস্থা মরে গেলে রুফটা কবজ হয়ে যায় কাফের অবস্থায় বেদিন অবস্থায় গুণাগার অবস্থায় তাহলে তোমার কঠিন কষ্ট আছে সেই কথার সেই সিনটা শেষ সিনটা আল্লাহ ফুটিয়ে তুলছেন জীবনের শেষ মুহূর্তের সিনটা ইনকানা মিনাল মকর যে লোকের মৃত্যু হবে মুমুষ্য ব্যক্তি হয় আল্লাহ তালার মোকার আল্লাহ তালার কাছের অতি নিকটবর্তী তাকে আল্লাহ বেশি মহব্বত করেন এরকম হয়ে গেলে তার জন্য তার জন্য রয়েছে কি রাহা রাইহান আরাম সুগন্ধি সুন্দর ব্যবস্থা তার জন্য আছে আর অজান্ন ভরপুর করার জন্য তার অপেক্ষায় থাকলো মোকার তাদের ব্যাখ্যা হচ্ছে দুই রকম ইমানদার আছে ফার্স্ট ক্লাস ইমানদার আর সেকেন্ড ক্লাস ইমানদার্লাস ফার্স্ট ক্লাস ইমানদার হচ্ছে যারা ফরজ সুনিব শুধু করেন নাই তারা নফল নোস্ত এগুলো বাকি রাখতেন না কোনোটাই ছাড়তেন না কি পারমিসেবল মানে ঠিক আছে খাওয়া যায় নিয়ে করা যায় অনেক অনেক পারমিসে এলাউড আছে অনেক বৈধ জিনিসকে ছেড়ে দিচ্ছেন ভাত খাইতে মনে হয় তরকারি মজা হয়েছে এখন প্যাটের একেবারে ইয়ে ছেড়ে দিয়ে এতগুলো খাবেন নাকি আমার এক আত্মীয় খাওয়ার কালে দেখছি আরও তো প্যাটের একটু কন্ট্রোল করা দরকার আছে কন্ট্রোলের জন্য রসুল একটা ক্রাইটেরিয়া দিস না তিন ব্যাগের এক ব্যাগ খাইলেই চলবে আর বাকিটা পানি দিয়ে ভর্তি করো আর এক অংশ খালি রাখো এখন কেউ যদি তিনবার একবার বেশি খায় হারাম দিবেন এইটাও মুবা আসে খাওয়া যাবে আরো বেশি খায় এক প্লেট খাই আমি মাদ্রাসা তখন পড়ি ঢাকা লিয়া মাদ্রাসায় তার পাশে একটা হোটেল ছিল তো হোটেলের মধ্যে ভাত একই আর কি বেশি দিত না এক প্লেটে কারোই প্যাট ধরে না দুই লাগে আমার দুই প্লেটে চলে কিন্তু কারো কারো একটু ভালো খায় তিন লাগে এক মাদ্রাসার প্রিন্সিপাল আসেন মাথা খারাপ হয়েছে নাকি ওখানে এত খাইছি মানুষের খালি দেখে আমার দিকে মানে প্যাট ভরে এখনো এই হোটেলে গিয়ে এখন আবার খাবেন এখন এইরকম তারপরে খাইলে এখন আপনি হারাম দিবেন স্টিল তো হারাম না কিন্তু হারাম না হইলেই সব খাওয়া লাগবে এখন দুনিয়ার মধ্যে তা হারা হালাল বিষয় এত বাড়াবাড়ি করা দরকার কি এটা যাইজ আছে সেটা যায় খালি আরে সব যাইজ সব মোবাহ সব হালাল কি সব পেটে ঢুকাইতে হবে নাকি সব এক্সারসাইজ করতে হবে নাকি অনেক কিছু ছেড়ে দিতে হবে আমি এক্সাম্পল দিই যে চা দুই কাপ তিন কাপ খাইলে চলে না চার কাপ খাইলেন এখন কেউ যদি দশ কাপ খায় এটা কোনো ভালো কথা হইলো এখন খাইলে দশ কাপ খাইলে হারাম হয়ে গেছে ফতুয়া দিবেন নাকি ফতুয়া দিবেন না ঠিকই কিন্তু এইরকম মোবাহ হয়ে গেলে সীমালঙ্গন করা টু মাছ করা ঠিক না তো যারা আল্লাহ তালার মোকার তারা যে কোনো বিষয় হালাল বিষয় তারা একটা লিমিটের ভিতরে থাকে আর সব মোবাহ সবগুলো দিকে খালি এনজয় করতে যায় না এনজয়মেন্ট কমাই কিছু দুনিয়ার মজা দিকে চলে গেলে তো আল্লাহকে ডাকা যাবে না অনেক কিছু কাট করে ফেলে অনেক কোরবানি করে ফেলে অনেক স্যাক্রিফাইস করে ফেলে এরাই হবে কে কে এই লোকগুলাই হবে মিনাল মোকার তারা হবে আল্লাহর অতি কাশের বান্দা। যাদেরকে আল্লাহ তা নিজের আপন জন মনে করবেন আল্লাহ তালারও আপন জন আছে তাদেরকে বলা হয় আহল্লাহ আহলুল্লাহ আল্লাহর আহল আল্লাহর আহল মানি নাউজুবিল্লা আল্লাহ পরিবান্না আহল মানি আল্লাহর আপন জন إِلاَّ هُوَ الْمُقَرَّبُونَ مُقَرَّبُونَ لِلْجَنَّةِ رَوْحٌ وَرَيْحَانٌ وَجَنَّةُ النَّعِيمِ تَعَدَّلُ جُنَّ رَوْحَ আছে রৌহ মানে কি রৌহ راحت থেকে راحت মানে আরাম মৃত্যুর পরেই তেদের জন্য মালাকুল মে বলেন যে আমার ওই বান্দার কাছে যাও তার রুখ কব্জ করে নিয়ে আস আমি তাকে খুবই পছন্দ করি মহাব্বত করি আমি তাকে পরীক্ষা করেছি বিপদে ফেলে পরীক্ষা করেছি আনন্দ খুশি দিয়ে দু অবস্থাতেই তাকে পেয়েছি আমি যা মহব্বত করি তার বাইরে সে কোন কাজ করে না সকল অবস্থায় সে আমার প্রতি অনুরক্ত আছে তার রুখ কবজা করে নিয়ে আস আমি এখন সিদ্ধান্ত নিয়েছি তাকে দুনিয়ার কষ্ট থেকে আরাম দিয়ে তাকে আরামের দিকে নিয়ে মালাকুল আসবো তুমি পাঁচশো ফেরস্তা নিয়ে মালাকুল মৌত তার বাড়িতে রওনা হয়ে যান মাহুম আকফানুতার থেকে তার জন্য বিশেষ কাফনের ব্যবস্থা করে তারা চলে যান তার রুহের কাফন করতে তার রুহের জন্য তারা যখন আসে তখন সেই জান্নাতি কফিনের সঙ্গে আল্লাহ কি করেন এত সুন্দর রাইহানা পাঠিয়ে দেন রাইহানা হলো সুন্দর ফুলের গাছ যেটা থেকে আরব দেশে সুগন্ধি তৈরি হয় রাইহানা এটার নাম আর সেখান থেকে আল্লাহ তালা সুন্দর সুগন্ধি বের করেন এইজন্য জন্য মাঝে মধ্যে আল্লা তালা কুদরত দেখানোর জন্য কোন কোন লোকের মৃত্যুর সময়ে লোকেরা তার মৃত্যুর সময় কবরে গিয়ে বিশেষ সুগন্ধি নাকের মধ্যে পায় আমি এক আত্মীয়ের খবর জানি আমার অনেক আগে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছেন ওনার ইন্তেকাল হওয়ার পরে বাই লোকেরা তেমন ইন্ত পাশের বাড়ি থেকে একজন দেখতে আসছে খবর পেয়ে যে তিনি ইন্তকাল করেছেন বললো ঘরে ঢুকেই তোমাদের ঘরে এত সুগন্ধ কিসের কিসের সুগন্ধ না না অসম্ভব সুগন্ধ পাচ্ছি খুবই দারুণ সুগন্ধ করতে গিয়ে এইগুলো আসলো আরেক দুজন আসিয়া কি মন্তব্য করতেছে এবং যিনি ইন্তেকার করেছেন তিনি আল্লাহ তালা আমরা কাউকে সার্টিফিকেট দেই না তিনি অত্যন্ত পরহেজগার আমলদার ব্যক্তি ছিলেন অত্যন্ত সৎ পৃথিবীর মানুষকে তিনি কষ্ট দেন নাই এইরকম একজন লোক তিনি ছিলেন তো এগুলো সুগন্ধি চলে আসে অনেক সময় ফেরেস তাদের সুগন্ধি নিয়ে আসে কোন কোনো সময় আল্লাহ একটু ছেড়ে দেন মানুষের নাকের জন্য পৌঁছে দেওয়ার জন্য এটা আর একটি লক্ষণ যে তিনি আল্লাহ তালার নেক বান্দা বা বান্দি ছিলেন তো আল্লাহ তালা বললেন যারা মমেন তাদের পরিচয় হচ্ছে আসফা মিন ওসফা বি এ মুমুষ ব্যক্তি হয়ে যদি হয়ে যায় আর আমি আমি যদি হয়ে যায় তাহলে তোমার নাই ফেরস তারা এসে তাকে যদি সেকেন্ড ক্লাস হয় একদম ফার্স্ট ক্লাস নাও হয় যাহার নামে শাস্তি থেকে মুক্তি পেয়ে যায় ফেরস তারা এসে তাকে সুসংবাদ শুনিয়ে যায় এবং মুহূর্তের আগে তাকে খবর দেওয়া হয় তুমি জাননাতে হবে না যাহার নামে হবে প্রত্যেক ব্যক্তি খবর পায় তাকে এমনকি সেই নাকানো হয় কোনো কোন রেওয়াজে আসে সে দেখতে পায় জান্নাতের স্বপ্ন দেখে ওইদিকে তার মন চলে যায় জান্নাতের দিকে আর জাহার নাম আজাব বাড়ানোর জন্য যাহার নামে আজাব দেখানো হয় এই রুহের কষ্ট যেমন আছে বাইর হইতে যাহার নামে কষ্ট মনে করে কষ্ট আরো বেড়ে যায় তো এই তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয় এই কথা তো আল্লাহ তালা অন্য বলেছেন তারা এইভাবে আল্লাহ তালার প্রতি ইমানেছে এবং মজবুত থেকে ইমানে রাস্তা শরীয়তের উপর আমল করেছে কষ্ট করে ধৈর্য ধরে হ্যাঁ পা নড়া করেনি এক পায়ে দাঁড়িয়ে থেকেছে আল্লাহর হুকুমের উপরে বিবাদ করে নাই কম্প্রোমাইজ করে নাই মজবুত হয়ে থেকেছে তাদের ইন্ত বলে আর কোন চিন্তা তোমার সমস্ত দুঃখ কষ্ট শেষ হয়ে যাচ্ছে দুশ্চিন্তা নাই পরে আর শুধু শান্তি আর শান্তি রসুল যখন কষ্ট হচ্ছিল ওনারও সাকারাতের মাতে কষ্ট হয়েছেন না তিনি বলছেন সাকারাত আর ঠান্ডা পানির মধ্যে হাত ঢুকাই নিজের চেহারা মুচতেন কত কষ্ট হচ্ছে পরে আর কোনো কষ্ট থাকবে না ইনশাল তুমি কোনো চিন্তা করোনা তোমার আব্বার কষ্ট যা হওয়ার এখনই হয়ে যাবে শেষ মৃত্যুর পরে তোমার আব্বার আর কোনো কষ্ট হবে না তো মমিন জন্য ফেরেস্তারা বলেন যে এই যে হয়ে যাবে আর কোনো কষ্ট না। আর কোন কষ্ট নাই আপনার আপনার জন্য শান্তি আর শান্তি এই তাকে সান্তিতে মাঝে মাঝে যদি তখন দায়ীদের আছে বলে আরেকটি চাপ দাও আরেকটি প্রেশার দাও আরেকটি প্রেশার দায়িত্ব হইতে চলে আসতেছে চলে আসতেছে শেষ হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে আর সেও জানে কষ্টের পরে কি আছে এটা পুরস্কার আছে সুন্দর শিশু আল্লাহ তাকে বুকে দিয়ে দিয়েছেন এটা পাওয়ার আশায় কষ্ট সহ্য করে ফেলে মমেন বান্দা তার এই মরনের কষ্ট সহ্য করতে পারে কারণ তারপরে কি আছে। জান্ না এমন অপেক্ষা করছে ঠিক এভাবেই কষ্ট ভুলে যেতে পারে কষ্ট হয় ঠিকই কিন্তু তার জন্য শান্তনা থাকে আর যে পাপি তার কষ্ট এত বেশি হয় তার জন্য কোনো সান্ত্বনা নাই আরো কঠিন দুঃসংবাদ তার জন্য অপেক্ষা করে খবর রয়েছে এই যদি দুই দল গেল একটা হলো ফার্স্ট ক্লাস মুভমেন্ট আর একটা হলো সেকেন্ড ক্লাস মুভমেন্ট সেকেন্ড ক্লাস মুভমেন্ট হলেও মোটামুটি সুসংবাদ আছে। এখন তিন নম্বর গ্রুপ কারা ইন ক্যানুজু আর যে ব্যক্তি মুক্ত হয়ে যাবে স্বীকৃতি করছে মেহমান আর ধাতু গলাইয়া গরম করে তার মাথার উপরে ছেড়ে দেওয়া হবে তার মুখে দিয়ে ঢুকে দেওয়া হবে তার জন্য রয়েছে এইরকম মেহমানদারি আর ও তাসলিয়াতু জাহিম তাকে সেই ব্যক্তিকে ঢুকতে হবে জাহিমের মধ্যে জাহান নামের আগুনের মধ্যে কারণ সে ছিল এবং এবং মুকিন্দ ছিল সে আল্লাহ আনে নাই গোমরাহ ছিল পথভ্রস্ট ছিল সেই পথভ্রষ্ট মধ্যে থেকে থেকেই তার মৃত্যু হয়েছে তার জন্য যে জিয়াফতের ব্যবস্থা মেহমানদারির ব্যবস্থা সেটা হচ্ছে হামিম আর তাসলিয়াতু জাহিম এখন তুমি চিন্তা কর তোমার জন্য কোন মৌত তুমি জোগাড় করবা কিরকম আল্লাহ আল্লাহ তারা আমাদের সেটাই দেবেন আমাদের কোনটা প্ল্যান করতে হবে এটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আল্লাহ তারা নেকবান্তা হওয়া ডানপন্থী হওয়া তার আমল আমার ডান হাতে দেওয়া হবে এরকম অন্তর্ভুক্ত হওয়া নাকি কাফের বেদিনের দলে আল্লাহ তালা মাফ করুন আমাদেরকে এই কথা বলে আল্লাহ তালা বলেন যে তিন দলের কথা বললাম তিন রকমের অবস্থা মুহূর্তের মধ্যে হবে মুহূর্তের পরে হবে এই কথা কে তোমাদের বিশ্বাস হয় এই সব কথা হক এবং কথা এগুলার মধ্যে কোনো দুই নম্বরই কথা নাই কোনো বাতিল কথা নাই কোনো মিথ্যা কথা নাই সমস্ত কথাগুলো হাক বলছি আমি আর সমস্ত কথাগুলোকে কথা বলা হচ্ছে যেগুলো বাস্তবে ঘটবে একটি কথা কোনো গাল গল্প না একটি কথা এমন কথা নয় যে কোনটা একদিন ঘটবে না সমস্ত কথাগুলো ঘটেই ছাড়বে কাজেই আপনার রবের নামে আপনি বেশি করে তাসপি করেন এখন এই সূরা শেষ হচ্ছে আল্লাহ নামে তাসবি করার জন্য যখন এই তাসবা আসলে আমরা বলি কারণ এখানে আল্লাহ তার নাম তসবি গাও তার তসবি আদায় করব আদিম আমরা বলি এখন সোভান রবী যারা কোরআন শরীফ একটু বুঝে শুনে পড়েন একটু অর্থ বুঝেন এই সুরা আগে। সোহান আল্লাহ কারণ এই যে কথাগুলো আল্লাহ তসবি কর কারণ হচ্ছে এই তসবী করা আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন ওমা খালাত ইনসা ইলি আবুদুর আর তসবির করা আল্লাহর ইবাদতের অন্যতম একটা যখন এই আয়াত নাজিল হয়েছে হাদিসে এসেছে রব্বিক যখন এই আয়াত নাজিল হয়েছিল রাসুল্লাহ সাল্ল আসালাম বললেন তোমরা রুকুতে গেলে তো বিভিন্ন করবা ঠিকই কিন্তু এটাকে এখন রুকুর তসবি হিসাবে ঠিক করে ফেলো এখন থেকে রুকুর তসবি হয়ে গেল কি আবার যখন সুরাল আল্লাহ মধ্যে নাজিন হয়ে গেল আলহ রসুল্লাহ সালাম এই যে আলু হাফি সুজু দেখুম এই তসবি কে তোমাদের সজ্জার তসবি বানিয়ে ফেল যার মধ্যে হয়ে গেল সোহান রবি আলা এই সোহান করাটা আল্লাহ জেকের মধ্যে একটি অনন্য জনন্যেকের অন্যতম জেকের এই জন্য হাদিসে এসেছে কালা রসুল্লাহ ফিল সোহান যে ব্যক্তি বলে ফেলে সোভান রবিয়াল হ্যাঁ অবহান এতটুকু তাসবি করে সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে তার জন্য একটা খেজুরের গাছ তৈরি হয়ে যায় এরকম যত তাসবি আপনি করেন যে করেন দোয়া করেন ইবাদত করেন সঙ্গে সঙ্গে জান্নাতের বাগান বাড়ি আপনার জন্য শাস্তি থাকে আপনার আমল অনুযায়ী সাজা সাজানোর কাল হয়ে যায় অন্য হাদিস এসেছে যে জান্নাতকে প্রথমে আল্লাহ তালা তৈরি করেছেন একেবারে তিয়ান খোলা প্রান্তর কোন গাছপালা নাই এক গাছপালা কেমন তৈরি হয় আপনি যখন আমল করেন বাগান শাস্তে থাকে প্যালেস তৈরি হতে থাকে আপনার আমল অনুযায়ী এই জন্য আমল যত বাড়বে তত আপনার বাগান বাড়ি সুন্দর অন্য হাজির শেষ হচ্ছে বখারি হাজির তিনি ইমাম বখারি রহমতুল্লাহ আলাই ওনার কিতাবকে একদম শেষ করেছেন কনক্লুড করেছেন উপসংগার টেনেছেন হাজির দিয়ে এই তাসবির হাজির দিয়ে তিনি বলেছেন রাসুল্লাহ সুন্দর করে বলে গেছেন বলা একেবারে সহজ মুখস্থ করাও ইজি আর এই দুটো বাক্য এই দুটো সেন্টেন্স ওজনের মধ্যে অনেক হেভি আর রহমান আল্লাহ তালার কাছে অত্যন্ত প্রিয় সে দুইটা বাক্য কি সোভান আল্লাহি সোভান আল্লাহ এটা বলতে কষ্ট হয় মুখস্ত করতে কষ্ট হয় যাদের মুখস্থ হয় নাই আমরা তো ভুল করে ফেলেছি জলদি মুখ করেন হেঁটে হেটে যাচ্ছেন হেঁটে হেঁটে গাড়ি চালিয়ে বসে আসেন হ্যাঁ আন্ডাগাউডে বাসে আছেন ট্রেনে আছেন প্লেনে আছেন এই জবানকে যদি চালু রাখা যায় শোভান দিহি সোভান হিলা দিম কি হচ্ছে জবানে অনেক সহজ আর ভারী আমল নামা দিয়ে এত খুশি হয়ে যাচ্ছেন আল্লাহ যে দুইটা কথা পছন্দ করেন সেই যখন তার পছন্দের কথাটাকে আপনি বলে ফেলেন সে খুব খুশি হয়ে যায় এই জন্য আপনি যাকে বেশি পছন্দ করেন তারে বলেন তোমার খুবই ভালো পায় আর এই কথাটা শুনতে সে কি করে খুবই ভালো পায় আপনি কাউকে যদি বলেন আপনারা খুব মহাব্বত করি সে ভালো পায় না এটা বলে দেখেন না কেমন খুশি হয় আর হাজি সে তুমি কাউকে ভালো পাইলে বলো যে আপনারা আমি খুব ভালো লাগে আপনার মহাব্বত করি জানাই দাও এর মধ্যে কোন আইব নাই তো আমরা আল্লাহ তালার যদি মহব্বত করি এই গানটা গাই এই জিকির করি সুভান আল্লাহি সোভান আল্লাহ আদিম আল্লাহ তালা খুশি হয়ে যান কারণ আল্লাহ তালে গুন গান হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলা তাসবিহ করার জন্য তৌফিক দান করুন আর সূরা আল ওয়াকিয়া তাফসীর শেষ হয়ে গেল ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকে তৌফিক দিলে আল্লাহ তাআলা সূরা আল Hadid আমরা 27 পারা الله رب العالمين راقিবۃ للمتقین والصلاه والسلام على شريف الانبیاء وسيد المرسلين وعلى اله وصحبه اجمعين اللهم اعتنا في الدنيا حسنا وفي الاخره حسنه اللهم إنا نعوذ بك من سوء القضاء ومن ترك الشقاء ومن شماتة العذاى ومن جهد البلاء اللهم إنا نعوذ بك من المأثم والمغرم اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها ما بطن اللهم إنا نعوذ بك من فتنة المسيح الدجال اللهم إنا نعوذ بك من عذاب في النار ونعوذ بك من عذاب في القبر اللهم إنا نسألك العضاء والجنة ونعوذ بك من سخطك والنار اللهم انا نصلك الهدى والتقى والعفاف الغنى اللهم آت نفسنا تقواها وزكيها أنت خير ونزكيها أنت وليها ومولاها وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا رحمة الرحمن السلام عليكم